الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وامامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما كثيرا الى يوم الدين اما بعد ধারাবাহিক আলোচনার তম আলোচনা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান শেষে সওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যে হচ্ছে সওয়াল মাসের ছয়টি রোজার সংক্রান্ত রমজান মাস শেষে মাসের সওটি রোজার বিশেষ গুরুত্ব এবং ফজিরত রয়েছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তার ইমানদার তার ইমানদার উম্ম দিয়েছেন এই সওয়াল মাসের ছয়টি রোজা রাখার ব্যাপারে সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন মনসমা ফুমিত স্বাল যে ব্যক্তি রমজান মাসে রোজ রাখলো রোজা রাখলো অতপর সাবল মাসে ছয়টি রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখলো তবে এক্ষেত্রে মনে রাখবেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতপর সুতরাং কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা না রাখে সওয়ল মাসে রোজা রাখে তাহলে তার কোনো স্বভাব নেই যেহেতু রমজান মাসে রোজা রাখা ফরোজ আপনি অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ শাওয়াল মাসের রোজার ব্যাপারে কয়েকটি জরুরি মশালা প্রথম মশালা হচ্ছে আমরা কোনো কারণে যদি কোনো ব্যক্তির রমজান মাসের কোন রোজা ছুটে যায় কাজা হয়ে যায় সূর্যের সম্মত কারণে তাহলে শাওয়াল মাসের শুরুতে তাকে সেই কাজা হয়ে যাওয়া রোজা আগে রাখতে হবে অর্থাৎ ফরজ রোজা আগে রেখে তারপরে আপনি শাওয়াল ছয়টি রোজা রাখতে হবে শুধু আপনার কাজার রোজা বাকি রেখে আপনি শাওল মাসে রোজা রাখবেন সেটা সেটা ঠিক নয় বরং রমজান মাসে কোনো কারণে যদি রোজা ভেঙে যায় কাজা হয়ে যায় সেটা আগে রেখে তারপরে আপনার শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হবে প্রথম মেশালা দ্বিতীয় মাসালা হচ্ছে শ্রব মাসের রোজা শাওয়াল মাসের রোজা ঈদের পরপরই রাখা ঈদের পরপরই রাখা উচিত তবে এটা নয়। নয়। গোটা গোটা জরুরি মাসের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাসি সওয়ালের ছয়টি রোজা রাখার সময় সুতরাং কোনো ব্যক্তি যদি শুরুতে রাখে কোন ব্যক্তি যদি মাঝখানে রাখে কোন ব্যক্তি যদি শেষ রাখে সবই সমান কোনো সমস্যা নেই তবে ঈদের পরপরই যদি রাখা যায় তাহলে সোমৎ বা রোজা রাখলো কিছু কিছুটা ইঙ্গিত রোজা রাখার ব্যাপারে আরেকটি মশলা হচ্ছে কোনো ব্যক্তি যদি একটা না রাখে অর্থাৎ একটা না ছয়টি রোজা রাখে সেটাও চলবে কেউ যদি ভেঙে ভেঙে ভেঙে রাখে তাহলেও চলবে কেউ সাবজ শুরু কিছু রাখলো রাখলো শেষের দিকে রাখলো চলবে আবার কোন ব্যক্তি যদি আপনার সাপ্তাহিক যে সুন্নত রোজা রয়েছে সেই সাপ্তাহিক সুন্নত রোজার সাথে যেমন সোমবার রোজা রাখে। এরকম করে করে করে প্রতি শ্রাবল মাসের ভিতরে ছয়টি রোজা রেখে ফেলে শ্রাওয়লের ছয়টি রোজা রাখার আহ নিয়তে এবং সাও বেসা নিয়ে তাহলে হয়ে যাবে তাহলে চলবে অসুবিধা নেই অর্থাৎ এক্ষেত্রে এক্ষেত্রে ধারা বাধা দ্বারা কোনো নিয়ম নাই শ্রাবল মাসের ভিতরে ছয়টি রোজা রাখলেই চলবে সম্মানিত ভাই রোজা রাখেনা এবং রোজা রাখা হারাম তো সেই মাসিক রাখার কারণে মাসিক হওয়ার কারণে মাসিক হওয়ার কারণে যেই রোজাগুলো ছুটে যায় সেই রোজাগুলো তাকে শরীর মাসে শুরুতে সেই রোজাগুলো আগে রেখে নিতে হবে অর্থাৎ তার ছুটি যাওয়া রোজাগুলো আগে রেখে নিতে হবে এরপরে এরপরে সে এরপরে সে শাওয়ালের রোজা গুলো রাখবে এখন কোন নারীর যদি সেই ছুটে যাওয়া রোজা রাখতে গিয়ে শাওয়াল মাস শেষ হয়ে যাওয়া অসুবিধা নয় এটা তো ফরজ নয় ও নয় সুন্নত রোজা আমি এটা মনে করার কারণ নয় যে সওল মাস ছুটে যাবে শাওয়ালটা আগে রাখি এরপরে আমি অন্য মাসে গিয়ে কাজা করব এটা ঠিক নয় বরং রমজান মাসে ঋতুর কারণে অথবা বাচ্চা প্রসবের কারণে যদি কোন নারীর বা কোনো মা বোনের রোজা ছুটে যায় সেটা আগে রাখবে এরপরে সাওলের রোজা গুলো রাখবে এরপরে সওালের রোজা রাখবে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আরেকটি বিষয় হচ্ছে শিশুদেরকে শিশুদেরকে বিশেষ করে কিশোর যারা রাখতে চায় তাদেরকে আপনি উৎসাহ দিতে পারেন কিন্তু আহ করা ঠিক নয় জোড়াজুরি করা ঠিক নয় যেহেতু নফল রোজা আর আরেকটি ব্যাখ্যা আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে নাকের কাজ করে সাহবের কাজ করে তার জন্য দশগুণ সাহাব রয়েছে যে কোনো ভালো কাজ যদি ইমানদার ব্যক্তিরা করে আল্লাহ তাকে আল্লাহ দিবেন এটা আল্লাহ একটি একটি চমৎকার মূল্য আল্লাহ তালা নিজের উপর নিজে করে নিয়েছেন মান জাহিল হাসান যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো সব করলো হাসানা করলো তার জন্য দশটি নেকি রয়েছে পক্ষান্তি অমানজাহ বি যে ব্যক্তি কোন অন্যায় করলো তার দশটি গুণা দেওয়া হবে না দশগুন দশগুন বাড়ান না একটা গুণা করলে একটাই একটাই গুণা তার আমল লেখা হয় যাই হোক সম্মানিত ভাইয়া সুপ্রিয় বন্ধুগণ এই সূত্রের কারণে যখন কোন ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো একটি মাস তখন সেই জন্য দশটি মাস রোজা রাখলো দশটি মাস দশটি মাস রোজা তাকে দান করবেন আর বছর আমরা জানি বারো মাসে বছর যদি রাখেন আর ছয়কে যদি দশ দিয়ে গুণ দেওয়া হয় তাহলে তাহলে ষাট দিন হয় ষাট দিন মানে দুই মাস তাহলে কি হলো আপনি রমজান মাসের রোজা রাখার মাধ্যমে দশ মাস রোজা রাখলেন বাকি যে দুই মাস ছিল আপনার বাকি যে দুই মাস ছিল আপনি যখন শ্রল মাসের ছয়টি রোজা রাখবেন তখন দুই মাস হয়ে যাবে। তাহলে আপনার বারো মাস হয়ে গেল সব হ্যাঁ আল্লাহ অর্থাৎ এই শ্রাওয়াল মাসের ছয়টি রোজা রাখার মাধ্যমে আপনার ১২টি মাস রোজা রাখার ফজিলত আপনি পেয়ে গেলেন আল্লাহ তাল কাছে এইভাবে এভাবেই মূলত আল্লাহ রসুল্লাহ আলিয়ালাম ুল্লিহি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতপর সওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সেই জন্য সারা বছর রোজা রাখলো তো এইভাবে কোনো ব্যক্তি যদি এই আমলটা করতে থাকে এবং প্রতি বছরই করে দেখা যাবে কামাতের দিন তারা বছর এভাবেই এভাবেই সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আসুন আমরা শাওল মাসের রোজার যে ফজিলত যদিও খুব কষ্টের নয় ছয়টি রোজা নকল রোজা অথচ সব অনেক বেশি সব অনেক বেশি আসুন আমরা এই ছয়টি রোজা রাখার মাধ্যমে ভিত্তি করে সারা বছর রোজা রাখার ফজিরত অর্জুন চেষ্টা করি আল্লাহ তালা সকলকে সেই দান করুন আমিন ওমায় ই ওসল আল্লাহ মোহাম্মদ